ইবনু আব্বাস রাজিয়াল্লাহ তা আল্লাহ্নতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লা সাল্লাম মিম্বরের উপর আরোহণ করলেন এ ছিল তাঁর জীবনের শেষ মজলিশ তিনি বসেছিলেন তার দু কাঁধের উপর বড় চাদর জড়ানো ছিল এবং মাথায় বাঁধা ছিল কালোপট্টি তিনি আল্লাহর গুণকীর্তন করলেন এবং তার মহিমা বর্ণনা করলেন অতপর বললেন হে লোকসকল। তোমরা আমার নিকট আসো লোকজন তার নিকট একত্র হলেন অতপর তিনি বললেন আম্মাবাদ শুনে রাখো এই আনসার গোত্র সংখ্যায় কমতে থাকবে এবং অন্য লোকেরা সংখ্যায় বাড়তে থাকবে কাজেই যে ব্যক্তি মোহাম্মদ সাল্লা সাল্লামের উন্ম্মতের কোনো বিষয়ের কর্তৃত্ব লাভ করবে এবং সে এর সাহায্যে কারো ক্ষতি বা উপকার করার সুযোগ পাবে সে যেন এই আনসারদের সৎ লোকদের ভালো কাজগুলো গ্রহণ করে এবং তাদের মন্দ কাজগুলো মাফ করে দেয়